সত্যি এবং এই গ্রেট খাল অফ ক্যালকাটা কিন্তু কাটচি মাটি দেখবিহের কাজ নয় গল্প শুরু মুর্শিদাবাদে এই একটু নবাবি মিউজিক দাও তো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 মারাঠা মাথা ঘুরে গেল যে বাঘ একবার মানুষের রক্তের স্বাদ পেয়েছে তাকে কি আর আটকে রাখা যায় ঢুকে পড়ল ভাস্কর পের মারাঠা বাহিনীকে মারাঠারা বলত বাঙালিরা তাদের নাম দিল আগামী ১০ বছর লুট করে, মেরে পুড়িয়ে গ্রামকে গ্রাম উজার করে দিল বর্গিরা মুর্শিদাবাদের জগৎ শেঠের বাড়ি পর্যন্ত রেহাই পেল না দশ বছরে প্রায় চার লাখ বাঙালিকে নির্মম হত্যা করল মারাঠা বর্গিরা এদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিন্তা তাদের এত সাথে কালকাঠাতে যদি বোরগিরা ঢুকে পড়ে একটা শহরকে রক্ষা করার জন্য দুটোই জিনিস করা যায় যায় না হলে মানে দেওয়াল তোলা কাজী খাল কাটার ডিসিশন নেওয়া হলো শহরের পশ্চিমে তো মা গঙ্গাই রয়েছেন কাজে সেদিকটা তো সেফ পূর্ব দিক থেকে শুরু হলো খাল কাটার কাজ এই খালের নাম হলো মারাঠাট ডিচ এবং সেটা বিশাল লম্বা নর্থ এ শ্যামবাজার ট্যামবাজার থেকে সাউথ এন্টালি পেরিয়া ক্যামাক স্ট্রিট পা স্ট্রিট মানে তখনকার দিনেও কাজের স্পিড অনেকটা বেহালা মেট্রো এক্সটেনশনের মতোই এদিকে দেখা গেল গুড়গিরা কলকাতায় আসছেও না আলিবর্দি মারাঠাতে সঙ্গে রফা করার পর অ্যাট বন্ধ হয়ে গেল রইলো একটা তিন মাইল লম্বা খাল কলকাতার মানুষ এরকম একটা খাল পেলে কি করবেন বলে আপনার আগে হ্যাঁ এ জেসি এবং এ পিসি এদের দুজনের নামেই এই মারাঠা ডিজকে আপনি আজকে চেনেন খালি বাগবাজারই থেকে গেছে একটা ছোট্ট রাস্তা যার এখনো নাম मराठा डिच लें गल्प दीपर संगे दीपर चोल मिर्ची थ्री तेनते हैं लग इन करेबसाइटे रेडियो मिर्ची डट कम स्लैश कलक मे दीपर फेसबुक पेजे फेसबुक डट कम स्लैश मिर्ची दीप